পঞ্চদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ হরি অর্থাৎ তুরিয়ানন্দ নারায়ণ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি নারায়ণ নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাঁহাকে ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বাড়িতে বণিবনাও না হওয়াতে শ্যাম্পু আলাদা বাসা করিয়া স্ত্রী পুত্র লইয়া আছেন লোকটি ভারী সরল এক্ষণে বয়স উনত্রিশ তিরিশ হইবে শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন আটান্ন বৎসর বয়সে তাঁর শরীর ত্যাগ হইয়াছিল তিনি ধ্যানের সময় ঘণ্টা নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন ভুটান উত্তর পশ্চিম ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন ঠাকুরকে মাঝে মাঝে ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন হরি অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ তখন তার বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকিতেন জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা শাস্ত্রপাঠ ও যোগাভ্যাস করিতেন মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন ঠাকুর বাগবাজারে বলরামের বাটি গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বুদ্ধদেবের কথা অনেক শুনেছি তিনি দশাবতারের ভিতর একজন অবতার ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান হয় তখন মানুষ বুদ্ধ হয়ে যায় ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে বুদ্ধির লয় বোধস্বরূপে যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না ব্রহ্মজ্ঞান হলে ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বসে আসে তা না হলে অহংকে বশ করা যায় না নিজের ছায়াকে ধরা শক্ত তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধাতের মধ্যে থাকে ভক্ত ঈশ্বর দর্শন কীরূপ শ্রীরামকৃষ্ণ থিয়েটারে অভিনয় দেখো নাই লোক সব পরস্পর কথা করছে এমন সময় পর্দা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায় আর বাহ্য দৃষ্টি থাকে না এরি নাম সমাধিস্থ হওয়া আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি মায়ারূপ জবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির মুখ হয় নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুমি অনেক ভ্রমণ করেছো। সাধুদের কিছু গল্প করো। বন্দ্যোপাধ্যায় ভুটানে দুইজন যোগী দেখেছিলেন তাহারা আদ শের নিমের রস খান এইসব গল্প করিতেছেন আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন সেই আশ্রমের সাধু পেন্টেলুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন ইস্কা পেট মে ছুরি হ্যায় শ্রীরামকৃষ্ণ দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় বন্দ্যোপাধ্যায় আপনার ছবি ঘরে রেখেছি আর পাহারে সাধুর ছবি হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয় শোলার রাতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয় যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয় তাই তোমাদের বলি সর্বদাই সাধুসঙ্গ দরকার বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংসারে জ্বালা তো দেখছ ভোগ নিতে গেলেই জ্বালা চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করেছিল সাধু সঙ্গে শান্তি হয় জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে এক একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য তখন হাঁপ ছেড়ে বাঁচে যাত্রাবালা আজ্ঞা আপনি ভোগের কথা বললেন তা ঠিক ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয় মনে কত রকম কামনা বাসনা উঠছে সব কামনাতে তো মঙ্গল হয় না ঈশ্বর কল্পতরু তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে এখন মনে যদি ওঠে ইনি কল্পতরু আচ্ছা দেখি বাগ যদি আসে বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেললে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ওই বোধ যে বাঘ আসে আর কি বলবো ওইদিকে মন রেখ ঈশ্বরকে ভুলো না সরল ভাবে তাঁকে ডাকলে তিনি দেখা দিবেন আরেকটি কথা যাত্রা শেষে কিছু হরি নাম করে উঠো তাহলে যারা গায় এবং যারা শুনে সকলেই ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে যাত্রাওয়ালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন এই উপবাস করিয়া আছেন দুই যা অবগুণ্ঠনবতী দুই ভাইয়ের বধূ বয়স বাইশ তেইশের মধ্যে দুইজনেই ছেলের মা শ্রীরকৃষ্ণ বধুদিগের প্রতি দেখো তোমরা শিব পূজা করো। কি করে পূজা করতে হয় নিত্যকর্ম বলে বই আছে সেই বই পড়ে দেখে লবে ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে ফুল তোলা চন্দন ঘষা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জলখাবার সাজানো এই সকল করতে হলে ওইদিকেই মন থাকবে হীন বুদ্ধি রাগ হিংসা এসব চলে যাবে দুই যায়ে যখন কথাবার্তা কইবে তখন ঠাকুরদেরই কথাবার্তা কইবে কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা একবারও যেন তাঁকে ভোলা না হয় যেমন তেলের ধারা তার ভিতর ফাঁক নাই একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে আগে যা বললুম শিব পূজা এইসব পূজা করতে হয় তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে সর্বদা স্মরণ মনন থাকে বড়বধূ শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের কি একটু কিছু বলে দিবেন শ্রী শ্রীরামকৃষ্ণ সস্নেহে আমি তো মন্ত্র দিই না মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয় মা আমায় বালকের অবস্থায় রেখেছেন এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো। মাঝে মাঝে আসবে পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে স্নান দিন আবার আসবার চেষ্টা করবে বাড়িতে হরি নাম করতে আমি যে বলেছিলাম তা কি হচ্ছে বধূ শ্রীরামকৃষ্ণের প্রতি আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ তোমরা উপবাস করে এসেছ কেন খেয়ে আসতে হয় মেয়েরা আমার মার একটি রূপ কিনা তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না জগন্মাতার এক একটি রূপ খেয়ে আসবে আনন্দে থাকবে এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বধুদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন ফলহারিণী পূজার প্রসাদ লুচি নানাবিধ ফল গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্ন দি তাহারা পাইলেন ঠাকুর বলিলেন তোমরা কিছু খেলে এখন আমার মনটা শীতল হল আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না